এই হবে আমাদের পর্বটি হচ্ছে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 কারণ একমাত্র আল্লাহ মানুষের মনের খবর জানেন আর এখানেই ইতিহাস গ্রন্থের সাথে কোরআনের পার্থক্য আল্লাহ বলেন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 এই আয়াতের মাধ্যমে আজকের আমরা আলোচনা শুরু করছি এই আয়াতে ছিল সাহাবিদের জন্য আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা উহুদের যুদ্ধে বিপর্যয়ের কারণে সাহাবিদের মনে যে বেদনা হয়েছিল আল্লাহ আল্লাতালা এই আয়াতের মাধ্যমে সেই বেদনাকে মুছে দিচ্ছেন আল্লাহ আল্লাহতালা তাদেরকে অতীতের কথা স্মরণ করিয়ে বলছেন এমনটা আগেও হয়েছে মুমিনদের আগেও কষ্ট স্বীকার করতে হয়েছে কিন্তু শেষ পর্যন্ত কাফিররাই পরাজিত এবং লাঞ্চিত হয়েছে অতীতের দিকে তাকালেই এর প্রমাণ পাওয়া যায় আমরা সাধারণত বলে থাকি উহুদের যুদ্ধ ছিল মুসলিমদের জন্য পরাজয় কিন্তু কেউ কেউ মনে করেন উহুদের যুদ্ধে জয় পর কিছুই ঘটেনি কারণ কোরাইশরা অনেক মুসলিমকে হত্যা করতে পারলেও তাদের মূল উদ্দেশ্য ছিল মোদিনা দখল করা সেটা তারা করতে পারেনি মুসলিমরা সফলভাবে মোদিনাকে প্রতিরক্ষা করতে পেরেছে শেখ ইবনুল কাইম রেহমাহুল্লাহ পুরো বিষয়টিকে ভিন্ন একটি দৃষ্টিভঙ্গি থেকে বিচার করেছেন তিনি বলছেন উহুদ যুদ্ধ ছিল মুসলিমদের জন্য একটি বিজয় এর কারণ হলো।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 যদি তোমরা মমিন হও তোমরাই জয় হবে সুরা আল যুদ্ধে মুসলিম বাহিনী পরাজিত হবার পর এই আয়াতটি নাজিল তোমরা যদি আসলেই মুমিন হয়ে থাক তাহলে বিজয় তোমাদেরই হবে একই সুরায় আল্লাহ বলেছেন কুন্তুম খয়রা উম্মিন নাস অর্থাৎ তোমরা মানব জন্য এক শ্রেষ্ঠ সমাজরূপে উত্থিত হয়েছ সুরা আলে ইমরান আয়াত একশো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 আল্লাহ আল্লাহলা বলেন আর জয় ও পরাজয়ের এই দিনগুলোকে আমি মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি আলে একদিন কুরয়েশরা জিতল আর একদিন মুসলিমরা জিতল এটাই নিয়ম ইবনুল কাইম রে বলেন আল্লাহ আল্লাহতালার অপরিসীম প্রজ্ঞা এবং তার সুন্না হল আল্লাহ নবী ও তার অনুসারীরা কখনো জিতবে কখনো হারবে তবে পরিশেষে তারাই বিজয়ী হবে যদি মোমিনরা সবসময় বিজয়ী হতো।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 আর যদি মুসলিমরা সবসময়ই পরাজিত হতে থাকে তাহলে নবী রসুল প্রের উদ্দেশ্য পরিপূর্ণ হবে না এই কথার অর্থ দুনিয়াতে নবী রাসুল প্রেরণের উদ্দেশ্য হল ইসলামকে প্রচার করা পুরো পৃথিবীতে ইসলামের আলো ছড়িয়ে দেওয়া যদি মুসলিমরা সবসময় হারতে থাকে তাহলে এই দিনের যাত্রা সীমিত হতে থাকবে তাই মুসলিমরা সবসময় জিতবে কিংবা সব সময় হারবে এর কোনটাই যথাযথ নয় তাই আল্লাহ আজাল হার জিতের মাধ্যমে দিন বদল করে যাচাই করেন কে মুমিন আর কে মুনাফিক পরাজয় মুনাফিকদের চেহারা প্রকাশ করে দিবে আর বিজয় আল্লাহ দিনকে দুনিয়ার বুকে ছড়িয়ে দিতে সাহায্য করবে তবে যত সময় লাগুক না কেন শেষ পর্যন্ত মোমিনরাই বিজয় হবে চতুর্থ শিক্ষা আল্লাহ জিহাদের মাধ্যমে মানুষকে পরীক্ষা করে তার ইমান যাচাই করেন আল্লাহ সুরা আলী ইমরানের একশো চল্লিশ নম্বর আয়াতে আরও বলছেন আর এভাবে আল্লাহ জানতে চান কারা ইমানদার ইমান পরীক্ষা করার সবচাইতে উৎকৃষ্ট উপায় হল আল্লাহর পথে করা। এই পরীক্ষা দিতে গেলেই মানুষের ইমানের ক্ষেতগুলো স্পষ্ট হয়ে পড়ে মানুষের জীবন যখন আল্লাহ রাস্তায় বিলিয়ে দিতে বলা হয় তখনই বোঝা যায় দিনের জন্য কার কতটা ভালোবাসা তাই আল্লাহ আজ দাজাল এভাবে পরীক্ষা নিয়ে মুমিনদের মুনাফিকের দল থেকে আলাদা করে ফেলতে চান আল্লাহ আগে থেকে জানেন যে কে ইমানদার আর কে মুনাফিক কিন্তু জিহাদের মাধ্যমে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 আল্লাহ তালা কিছু মুসলিমকে শাহাদাতের সম্মাননায় সম্মানিত করেন্লা তালা ইমরানের পরের আয়াতে বলেন আর এই কারণে যেন আল্লাহ পবিত্র করতে পারেন এই প্রসঙ্গে ইবরুল কাইমের খুব চমকপ্রদ কিছু বক্তব্য আছে তিনি বলেন যে আল্লাহ আজ জাল তার কিছু কিছু বান্দাকে এত ভালোবাসেন যে তাদেরকে জান্নাতের উচ্চতর স্থানে স্থাপন করতে চান কিন্তু দেখা যায় জান্নাতের উঁচু স্থানে যাবার জন্য সেই বান্দা যথেষ্ট পরিমাণ আমল নেই তাহলে এই ব্যক্তি কীভাবে সেই উঁচু মর্যাদা হাসিল করবে এটা সম্ভব হয় যখন আল্লাহ আল্লা সুফান এই পৃথিবীতে সেই বান্দার উপর দুঃখ দুর্দশা আপত্তিত করেন আর এই সব দুঃখ কষ্ট পার করার মধ্য দিয়ে তার গুনাহগুলো মাফ হয়ে যায় জান্নাতে তার মর্যাদা বেড়ে যায় আল্লাহ আজ্জাওয়াজ সাহাবিদেরকে অত্যন্ত ভালোবাসতেন তিনি তাদের জন্য জান্নাতে যে উঁচু স্থান রেখেছিলেন তাদের আমল সেই স্থানের জন্য যথেষ্ট ছিল না তাই আল্লাহ আজাল তাদেরকে উহুদের যুদ্ধে দুঃখ কষ্ট বেদনা শোক আর জখমের মধ্য দিয়ে নিয়ে গেলেন তাদেরকে সহ্য করতে হল রসুল্লাহ সাল্ল আলহিমাসলামের মৃত্যু সংবাদের মতো ভয়ঙ্কর বেদনাদায়ক একটা সংবাদ যদিও পরে জানা যায় সেটি একটি গুজব ছিল তাদেরকে যুদ্ধে পরাজয় স্বীকার করে হলো। এত কষ্টের বিনিময়ে আসলে তাদের সবাবের পাল্লাটাই ভারী হচ্ছিল কষ্ট হলে ঘুণাহ কাটা যায় তাই কষ্টের সময়টা খারাপ লাগলেও আখিরাতের জন্য তা কল্যাণ কর তাই ইবনুল কাইম বলেছেন এটি হল একটি শুদ্ধিকরণ প্রক্রিয়া সপ্তম শিক্ষা মুসলিমদের পরাজয়ের মাধ্যমে আল্লাহ কাদের খারাপের পাল্লাকে আরো ভারী বানান আল্লাহ আল্লাহতালা একই আয়াতে বলেন এবং কাফিরদেরকে ধ্বংস করে দেন আল্লাহতালা কিছু কাফিরদের এত ঘৃণা করেন যে তিনি তাদের জন্য জাহান নামের স্থান নির্ধারিত করে রাখেন আল্লাহ জাল।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 হবে শিক্ষা জন্য কষ্ট করা আল্লাহ বলেন। তোমাদের কি ধারণা তোমরা জাননাতে প্রবেশ করবে অথচ আল্লাহ এখনো দেখেননি তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে এবং কারা ধৈর্যশীল ইমরান এই আয়াতের তফসিরে এবম্লা বলেন এই আয়াতের অর্থ হল আল্লাহ বলছেন তুমি জান্নাতায় ততক্ষণ পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ না তোমার পরীক্ষা নেওয়া হয় এবং আল্লাহ দেখে নেন যে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 জিহাদের মাধ্যমেই আল্লার পথে দৃঢ়তা ফুটে ওঠে ইসলাম কোন আধ্যাত্মিক ধর্ম নয় যেখানে কেবল কিছু ধার্মিক আচার প্রথা পালনের মাধ্যমেই আমরা জাদু বলে জান্নাতে পৌঁছে যাব ইসলামের অনুসারীদেরকে আল্লাহ তালা অবশ্যই পরীক্ষা করবেন জান্নাত বিনামূল্যে অথবা স্বল্পশ্রমে লাভ করা জিনিস নয় জান্নাতের জন্য কষ্ট করা যায় মানুষের আমল জান্নতে প্রবেশের জন্য যথেষ্ট নয় এমনকি আল্লাহর দয়া ছাড়া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 কৃতিত্ব দেননি বদরযুদ্ধের পর আল্লাহ এমন কোন আয়াত নাজিল করেননি যেখানে তিনি মুসলিম বাহিনীর প্রশংসা করেছেন বরং তিনি বলেছেন বস্তুত এটা তো আল্লাহ তোমাদের সুসংবাদ দান করলেন যাতে তোমাদের মনে এতে শান্ত আসতে পারে আর বিজয় শুধুমাত্র পরাক্রান্ত জ্ঞানী আল্লাহর পক্ষ থেকে আসে সুরা আলহ ইমরান আয়াত ১২৬। ছাব্বিশ অন্যদিকে বদরের যুদ্ধবন্দীদের নিয়ে যখন মতভেদ হল তখন আল্লাহ তালা মুসলিমদের সাথে কঠিন ভাষা ব্যবহার করলেন যদি আল্লাহর তরফ থেকে বিধান না থাকত যা আগেই উল্লেখ হয়েছে তবে তোমরা যা গ্রহণ করতে যাচ্ছিলে সেজন্য তোমাদের উপর এসে পড়ত এক বিরাট শাস্তি আনফাল মুসলিমরা যুদ্ধবন্দীদের ব্যাপারে মুক্তিপণ আদায়ের যে সিদ্ধান্ত নিয়েছিল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 আর আরো কত নবী যুদ্ধ করেছেন তাদের সঙ্গে ছিল বহু আলিম সুর আয়াত একশো এই আয়তে আল্লাহ তালা বর্তমান মুজাহিদ অর্থাৎ সাহাবাদের স্মরণ করিয়ে দিচ্ছেন অতীতের মুজাহিদদের কথা আল্লাহ আস জল বলছেন আগের নবীরা যুদ্ধ করেছেন আর তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন অনেক আলেম। এখান থেকে একটি বিষয় আমরা দেখি সেটা হলো।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 وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا দুশন في অমৃন হে আমাদের রব ক্ষমা করো আমাদের সব অপরাধ এবং যা কিছু বারাবারি হয়ে গেছে আমাদের কাজকর্মে আর দৃঢ় করো আমাদের পদক্ষেপ এবং কাফিরদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো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 কাজেই আল্লাহ তাদের দিয়েছিলেন ইহজীবনের পুরস্কার আর পরলোকে পুরস্কার আরো চমৎকার আর আল্লাহ সৎ কর্মশীলদের ভালবাসেন নম্বর শিক্ষা অবাধ্যতার খেসারত আল্লাহ তালা বলেন হে মান্দার আল্লাহ নির্দেশ মান্য করো নির্দেশ মান্য করো রসুলের এবং তোমাদের মধ্যে যারা বিচারক তাদের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 কেননা কোরআন আর নবীচের সুন্নতি হল মুসলিমদের জন্য অনুকরণীয় আদর্শ শিক্ষা দুনিয়া পরিণতি গণিমতের মাল নিয়ে মুসলিম উম্মার কাহিনী খুবই দুঃখজনক সেই বদলে যুদ্ধ থেকেই এর সূচনা তখন আল্লাহালা সুরা আনফালের আয়াত নাজিল করেন ওবাদাইবেন আসামি তাদিল্লা আহ বলেন আমরা গণিমতের মাল নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছিলাম আর আমাদের আচরণও শোভন ছিল না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 বিশাল সংখ্যক মুসলিম নিহত হয় মুসলিম সেনাবাহিনীর বীর মুজাহিদ আব্দুর রহমান আল গাফিকেও শহীদ হন আর এরপর থেকেই মুসলিমদের অগ্রসর হওয়া থেমে যায় পশ্চিম ইউরোপের সাথে মুসলিমরা আর কখনোই পেরে ওঠেনি যুদ্ধ থেকে তাদের পালিয়ে যেতে হয়েছে মুসলিম বাহিনীর ইতিহাস এখান থেকেই অন্যদিকে মরণে শুধু একটি কারণে গণিমতের প্রতি আসক্তি আল্লাহদের যুদ্ধে কিছু সাহাবিদের গণিমতের প্রতি দুর্বলতার কথা উল্লেখ করে বলেন তোমাদের মধ্যে কেউ ছিল যারা এই দুনিয়া চাচ্ছিল আর তোমাদের মধ্যে কেউ ছিল যারা চাচ্ছিল পরকাল সুরা আল এমরান আয়াত একশো বায়ান্ন এবং একশো তিপ্পান্ন এই আয়াত শুনে আবদুল্লাবিনহু বলেন আমি জানতামি না যে আমাদের মাঝে অর্থাৎ আল্লা রসুল সাল আলিহাস্লামের সাহাবিদের মাঝেও এমন লোক আছে যারা আহিরাতের চাইতে দুনিয়াকে বেশি প্রাধান্য দেয় মুমিনদের মাঝে দুনিয়ার লোভ থাকতে পারে এই বিষয়টি আব্দুল্লাবিন মাসুদ রাদিলুর কল্পনাতেও আসেনি এজন্যই জিহাদ হিসাবিল্লা হল একটি পরীক্ষা এর মাধ্যমে মানুষের এমন সব দুর্বলতা উন্মোচিত হয় যা অন্য কোনো যায় না তার শিক্ষা। ইসলাম ব্যক্তিকেন্দ্রিক দিন নয় উহুদের যুদ্ধে রসুল্লাহ সাল্লু আলহাসামের মৃত্যু সংবাদের গুজব ছড়িয়ে পড়ার পর কিছু মুসলিম ছিল যারা হাল পুরোপুরি ছেড়ে দিল তার আবদুল্লাহ এবেন উবায়ের কাছে ছুটে যেতে চাইলো। তাদের ইচ্ছা ছিল সে যেন কুরাইসদের সাথে আলোচনায় বসে একটা আপোষ মীমা করে মুসলিমদের রক্ষা করে কিন্তু আল্লাহ আজ আল্লাহ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 আর আল্লাহ অচিরেই কৃতজ্ঞদের প্রতিদান দেবেন ইমরান আয়াত মোহাম্মদ সাল্ল আলহামের আগে বহু নবী রসুল পৃথিবীতে এসেছেন এবং তারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ আলিমও তাদের থেকে ব্যতিক্রম নন তিনিও মৃত্যুবরণ করবেন আল্লাহ যেন মুসলিমদের জিজ্ঞেস করছেন তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন তবে কি তোমরা পিছিয়ে যাবে এই দিন ত্যাগ করে চাহিলে জীবনে ফিরে যাবে তোমরা কি ব্যক্তি মুহাম্মদকে অনুসরণ করো নাকি নবী মুহাম্মদকে এই আয়াত থেকে আমরা বুঝি ইসলাম একটি দিন যা ক্যামত পর্যন্ত থাকবে ব্যক্তি বিশেষের উপর এই দিনশীল নয় কোনো ব্যক্তি যতই মহান এবং আদর্শবান হোক না কেন যত বড় আলিম বা মুজাহিদ হোক না কেন ইসলামের জন্য যতই খেদমুখ করুক না কেন ইসলাম তার উপর নির্ভরশীল নয় ইসলামের জয়যাত্রা কোনো ব্যক্তিকে কেন্দ্র করে আবর্তিত হয় না কখনোই এমনটা ভাবা উচিত নয় যে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 তাদের উচিত ছিল দিনের শিক্ষার উপর অটল থাকা কারণ তারা তো মোহাম্মদ সাল আলী ইবাদত করেন না বরং তারা মুহাম্মাদের রবের ইবাদত করেন যার কোন মৃত্যু নেই মোহাম্মদ সাল্লাহ আলী আসলামকে দুনিয়াতে চিরজীবন বেঁচে থাকার জন্য পাঠানো হয়নি তার অনুসারীদেরকেও চিরজীবন বেঁচে থাকার জন্য পাঠানো হয়নি আর তাই দিন ইসলামের উপরে তা সেইদের উপর মৃত্যুবরণ করতে পারাটাই সবচাইতে জরুরি উক্ত আয়াতে যে কৃতজ্ঞ লোকদের কথা বলা হয়েছে তারা হলেন যারা দিন ইসলামের মূল্যকে কদর করতে পেরেছিলেন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 এ কারণ হলো খালিদ খালিদ্দিন ওয়ালিদ তার জীবনে কখনও কোন সুত্তে হারেননি তিনি যখন কাফের ছিলেন তখনও তিনি হারেননি যখন মুসলিম হয়ে জেহাদ করেছেন তখনও তিনি হারেননি মুসলিমরা খালিদকে অজেয় ভাবতে শুরু করে এবং তার উপর ভরসা করতে শুরু করে আর তাই অঙ্গরবাদ্লা আনহু ইচ্ছা করেই খালিদকে সেনাপতির পদ থেকে সরিয়ে দিলেন তিনি মুসলিমদের বোঝাতে চেয়েছিলেন যে মুসলিমদের কোনো বিশেষ এক নেতার উপর ভরসা করা উচিত নয় তারা একমাত্র আল্লাহর উপরেই ভরসা করবে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 কাজেই আপনি তাদের ক্ষমা করে দিন এবং তাদের জন্য কামনা করুন। আর কাজকর্মে তাদের সঙ্গে পরামর্শ করুন অতঃপর যখন কোন কাজের সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন তখন আল্লাহ তালার ভরসা করুন নিশ্চয়ই আল্লাহ তাও ইমরান আয়াত একশো দাওয়া এবং ইসলামের বার্তা পৌঁছানোর কাজ সাধারণভাবে কোমলতার ভিত্তিতেই হওয়া চাইসলাস আলহামের মধ্যে যদি তার অনুসারীদের প্রতি কঠোরতা থাকত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 পনেরো নম্বর শিক্ষা মুসলিমরা হতাশা পুষে রাখে না স্বাভাবিকভাবে এমনটাই মনে হওয়ার কথা যে উহুদ পর্বত দেখলেই নবীজি সাল্লাহ আলিহাস্লামের দুঃখের স্মৃতি জেগে উঠবে এখানে তিনি সাহাবিদের হারিয়েছেন প্রিয় চাচা হ্যামস আলাদ হারিয়েছেন নিজে আহত হয়েছেন মুসলিমরা এই যুদ্ধেই শত্রুদের হাতে পরাজিত হয়েছে কিন্তু নবিজি সাল্লু আলিহাস্লাম পরাজিত মানসিকতার মানুষ কখনো ছিলেন না হতাশা তার মধ্যে কখনোই দেখা যায়নি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 আর আল্লাপরেই মৌমিনদের ভরসা করা উচিত আয়াত আলো অর্থাৎ ভয় পাওয়ার একমাত্র যোগ্য সত্তা হলেন আল্লাহ সুহান আর কেউ নয় আল্লাহ করেছিলেন তৎকালীন সুপার পাওয়ার ফির আউনের বিরুদ্ধে কাজেই মুসলিমদের একমাত্র স্থল আল্লাহ তালা যদি তারা আল্লাহর ওপর ভরসা না করে অন্য কিছুর উপর করে তাহলে তিনি মুসলিমদের পরিত্যাগ করবেন তৃতীয় নেতি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 চতুর্থ নিধি জয় বা পরাজয়ের সাথে সৈনিকদের সংখ্যার কোন সম্পর্ক নেই আল্লাহ আল্লাহলা বলেন আর আল্লাহ ইতিপূর্বে বদরের যুদ্ধে তোমাদেরকে বিজয় দান করেছেন অথচ তোমরা ছিলে দুর্বল কাজেই আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো সুরা আল ইমরান আয়াত একশো তেইশ বদরের যুদ্ধে মুসলিমদের সংখ্যা অল্প হওয়া সত্ত্বেও আল্লাহতাল্লাহ তাদের বিজয় দান করেছেন আবার হুনায়নের যুদ্ধে মুসলিমদের সংখ্যা অধিক হবার পরেও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 ষষ্ঠ নীতি ঐক্যবদ্ধ থাকা সপ্তম নীতি ধৈর্য ধারণ করা বিজয়ের জন্য এই তিনটি গুণের কথা আল্লাহ একই আয়তে উল্লেখ করেছেন আর আল্লাহ তা ও তার রসুলে নির্দেশ মান্য কর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 আল্লাহলা আমাদেরকে শারীরিক মানসিক আধ্যাত্মিক এবং সামরিকভাবে প্রস্তুত হতে বলেছেন সুর আনফলে ষাট নম্বর আয়াতে আল্লাহ বলছেন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 তা দ্বারা তোমরা ভয় দেখাবে আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুদেরকে এবং এরা ছাড়া অন্যদেরকেও যাদেরকে তোমরা জানো না আল্লাহ তাদেরকে জানেন আর তোমরা যা আল্লাহর রাস্তায় খরচ করো তা তোমাদেরকে পরিপূর্ণ দেয়া হবে আর তোমাদেরকে জুলুম করা হবে না নবম নীতি দৃঢ়পথ থাকা এবং দশম নীতি আল্লাহকে স্মরণ করা শেষ এই দুটো বিষয়ে আল্লাহ তালা সুরা আনফালের ৪৫ নম্বর আয়াতে একসাথে উল্লেখ করেছেন হে ইমানদার কন তোমরা যখন কোন সৈন্যদলের সম্মুখীন হও তখন দৃঢ় সংকল্প হও আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করো যেন তোমরা সফল কাম হতে পারো সুতরাং সফল হবার জন্য মুসলিমদের দৃঢ়তার সাথে শত্রুদের মোকাবেলা করতে হবে আর বেশি করে আল্লাহকে স্মরণ করতে হবে এরপর শিক্ষা মুমিনদের জিহাদের ছোটা প্রেরণা হল ইমান রাফি এ বিন খাদিস সামরাই বিন জন্দুব আবদুল্লাহ এ বিন ওমার এবং আল বারা এ বিন মতো অল্প বয়স্ক ছেলেরা কেন উহুদের যুদ্ধে যোগদানের ব্যাপারে এতটা উতলা ছিল অনেকে হয়তো ভাবতে পারেন সেই যুগটাই ছিল যুদ্ধবিগ্রহ যুগ তাই বাচ্চারাও যুদ্ধে যোগ দিতে উতলা হয়ে থাকত কিন্তু একই যুদ্ধে দেখা গেছে তিনশো জন প্রাপ্তবয়স্ক সৈনিক যুদ্ধ না করে পালিয়ে গেছে যুদ্ধপ্রিয় সমাজ হলেই যে সবাই যুদ্ধকে ভালোবাসবে এমনটা নয় এখানে মূল ব্যাপার হলো ইমান বা মুসলিমদের বিশ্বাস যাদের ইমান ছিল তারা যুদ্ধে যোগদানের জন্য আগ্রহী ছিল আর যাদের ইমান ছিল না তারা পালিয়ে যাবার ব্যাপারে আগ্রহ ছিল আব্দুল উবাই এবং তার অনুসারীরা তিনশো লোক উহুদের ময়দান থেকে পালিয়ে যায় এমনকি তাবক খন্দক এবং আরো অনেক যুদ্ধেই তারা জিহাদে অংশগ্রহণ করা থেকে বিরত ছিল ১৮ নম্বর শিক্ষা। মুনাফিকদের জিহাদের ছোটা প্রেরণা হলো দুনিয়া উহুদের যুদ্ধে অংশ না নিলেও মুনাফিকরা ঠিকই হামরা আল আসাদের অভিযানে অংশ নিতে চেয়েছিল কিন্তু অনুমতি দেননি তিনি কেবল তাদেরই সঙ্গে নিলেন যারা অহুদের যুদ্ধে অংশ নিয়েছিল হামরা আল আসাদের অভিযানে মুনাফিকরা থাকতে চেয়েছে কারণ তারা মনে করছিল এই যুদ্ধে জেতার সম্ভাবনা প্রবল আর যুদ্ধে জেতার অর্থ হল গণিমতের মালে ভাগ বসানো যাবে আরবের সময় এবং শুধুমাত্র সুযোগ সুবিধা পাওয়ার আশায় ইসলামকে মেনে চলা আর যখন ত্যাগ শিকারের সময় আসে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 আমরা যেন মুনাফিকদের কাতারে পড়ে না যাই আল্লাহতালা আমাদেরকে বলেছেন দীন ইসলামকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে হবে রসল সাল আলহিউস্লাম যখন আনসারী সাহাবেদের থেকে বায়াত নিচ্ছিলেন তখন তিনি বলেছিলেন তোমরা সহজ সময়েও আমার আনুগত্য করবে এবং কঠিন সময়েও আমার আনুগত্য করবে ইবনুল কাইম রেহমাহুল্লাহ বলেন উহু যুদ্ধের একটি শিক্ষণীয় দিক হল সাহাবিরাজা সত্যি আল্লাহর প্রতি অনুগত ছিলেন সে দৃষ্টান্ত পাওয়া যায় সহজ হোক কঠিন হোক সব রকম সময়েই তারা আল্লাহ আজ তোয়াজালের ইবাদত করতে রাজি ছিলেন সুসময় দুঃসময় উভয় অবস্থানেই তিনের উপর দৃঢ় এবং অবিচল থাকা প্রকৃত ইমানের লক্ষণ তারা সেসব লোকের মতো নন যারা শুধুমাত্র সহজ অবস্থায় আল্লাহর ইবাদত করে আর বাকি সময় ভুলে থাকে ১৯ নম্বর শিক্ষা বিনয় বলেন আল্লাহ আজদাল তাদেরকে পরাজয় এবং লাঞ্চনা দিয়ে পরীক্ষা করলেন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 উহুদ ছিল মুসলিম উম্মার জন্য একটি বড় বিপর্যয় মোকাবেলার প্রস্তুতি ইবনুল করেছেন রেহমন্তহুদের যুদ্ধ মুসলিম উম্মাহকে সব চাইতে মারাত্মক দুর্যোগের মোকাবেলা করার জন্য প্রস্তুত করেছে ইবনুল কাহিম দুর্যোগ বলতে আলহিউরের মৃত্যুকে বুঝিয়েছেন এই মৃত্যুর ব্যাপকতা এত বিশাল যে তার জন্য আগে থেকেই মুসলিমদেরকে প্রস্তুত করা জরুরি ছিল রসলাস্লা আলহিউস্লাম ছিলেন সাহাবিদের সবকিছু তিনি ছিলেন তাদের দিন ইসলামের উৎসব তখন বইপুস্তক বা ইন্টারনেট ছিল না ইসলামী জ্ঞান অর্জনের জন্য অন্য কোন মাধ্যম ছিল না আলহাম ছিলেন তাদের পিতার মতো তার থেকেই সাহাবিরা সবকিছু শিখেছেন নবীজিকে হারানো সাহাবিদের জন্য প্রচন্ড কষ্টদায়ক একটা ব্যাপার ছিল এই ঘটনা তাদেরকে চুরমার করে দিতে পারত তাদের সমস্ত অগ্রগামিতা থামিয়ে দিতে যথেষ্ট ছিল এই ঘটনা তাদের মনস্তাত্ত্বিকভাবে ধসিয়ে দিতে পারত কিন্তু আল্লাহতালা চেয়েছেন রসল্লাহ আলী আসলামের মৃত্যুতে সাহাবিরা যেন ভেঙে না পড়েন সেজন্য মাধ্যমে তাদেরকে প্রস্তুত করে তুলেছেন রসল্লাহ আলহাম মারা গেল কিভাবে তা সামলে উঠতে হবে সে ব্যাপারে এভাবেই মুসলিমরা শিক্ষা লাভ নম্বর শিক্ষা করেম্বর আলওয়ালা ওয়ালপাড়া এই শিক্ষা আমরা এই সিরাতে বারবার বিভিন্ন ঘটনা থেকে লাভ করেছি উহুদও তার ব্যতিক্রম নয় আমরা জানি উহুদের যুদ্ধে আল্লাহ রসুল্লাহ আলী আসলামের গায়ে সরাসরি আঘাত করেছিল মোশ্রিক উত্পা এবিন আবিাস আর তার ভাই সাং একজন প্রথম সারীর মুসলিম যিনি সেদিন নবীজিকে রক্ষা করার জন্য সাহসিকতার সাথে যুদ্ধ করেছিলেন উহুদের যুদ্ধের ব্যাপারে সাদ পরবর্তীতে বলেন সেদিন নিজের ভাই উত্পাকে আমার হত্যা করতে যে তীব্র ইচ্ছা হয়েছিল তা আর কোন ব্যাপারে হয়নি এই কাজ করার কারণে যদি আমাকে সবাই ঘৃণা করত তবুও আমি পরোয়া করতাম না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 এই সিদ্ধান্ত তোমার হাতে নয় সুরা আলহ ইমরান বা শাস্তি দেয়া এটা কেবল আল্লাহ তালে রসুল্লাহ সাল আলহামের ইতিহারে এটি নেই কোনো সন্দেহ নেই আল্লাহ রসুল সাল্লু আলিউসালামের সাথে যুদ্ধ করা সর্বোচ্চ পর্যায়ের একটি গুরুতর অপরাধ কিন্তু যারা এই অপরাধ করে দবা করেছে মুসলিম হয়েছে আল্লাহ তাদের এই গুণাহ মাফ করে দিয়েছেন অনেক মস্রিক যারা অহুদের যুদ্ধে রসুল্লা সাল্লু আলহিহাসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেছিল পরবর্তীতে তাদের অনেকেই ইসলাম গ্রহণ করে এবং আল্লাহ তাদের ক্ষমা করে দেন আজকের পর্ব এখানেই শেষ পরবর্তী পর্বে আমরা অহুদের পরবর্তী ঘটনা নিয়ে আলোচনা করব ইশা অন্যান্য সম্পর্কেইন ফেসবুক পেজ ডবসবুক ডট কম স্ল্যাশ রেইনড মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডব্ল ডুটিউবশ রেইন ড্রবস মিডিয়া অর্গ 2015